উম্মে কুলসুম বিনতে উকবাহ রদাহত আল্লাহতে বর্ণিত যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন সে ব্যক্তি মিথ্যাচারী নয় যে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য ভালো কথা পৌঁছে দেয় কিংবা ভালো কথা বলে